ইবনে আব্বাস রজিয়াল্লাহ আল্লাহতে বর্ণিত তিনি জুবাই রজিয়ালাহালাহনকে বলেছিলেন এখানেই কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে পতাকা পতার নির্দেশ দিয়েছিলেন